প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জ্বালালাইন থেকে সুরা বাঁকারা আয়াত এগারো থেকে ষোলো আরামা ইমান যে শব্দটা ইনামা ও ইনামা লিপুলি ইমান এটার মানাটা কি এটা আমলের সেটা নিয়তের উপর নির্ভর করে নিয়তের সাথে এরপরে বললো যা নিয়ত করবে তা সে পাবাহ এ হাতিসের রেখায় বলছেন যে কোনো বান্ধা যদি কোনো একটা আমল করে কিন্তু তার মধ্যে তার নিয়ত থাকে মতো আদিত তাহলে বান্দার নিয়ত যা হবে সেই হিসাবে সে নেই পাবে যদি দুটা নিয়ত থাকে তাহলে তিনটা দুটা নেই চারটা আর তাকে যদি দশটা নিয়োগ থাকে একটা আমলের মধ্যে তাহলে সে দশটা নেকি পাব তিনি এটা নেশাব দিয়েছেন যেমন কেউ মসজিদে যায় গেল সে তার যদি শুধু নিয়ত থাকে যে মসজিদিকে জামাতের সাথে নামাজটা করবো একটা নেই হিসেবে পাবে শুধু আর কোনো কিছুর আশাই সে করে নাই আল্লাহ কেন দেবে তাকে আর কেউ যদি মুসলমান ভাইদের সাথে মুলাকাত হয় না মসজিদে কেউ মুলাকাত হবে এদের সাথে দেখা হবে এদের খবর নেবো এই নিয়তেও দেখিস মসজিদে আর একটা নাকি এটা বলা তার উদ্দেশ্যটা হলো এই হাসি হতে তুমি চিন্তা করো মাদ্রাসায় ভর্তি হয়েছি মাদ্রাসায় নিয়ম তো মানতে হবে সেই হিসাবে ক্লাস গুলো করতেছি তাহলে এই চিন্তাটা নিয়ে ছোট হলো একদম চিন্তাটা ছোট হলো এখানে তুমি এটাকে এই হাইসি হতে চিন্তা করো যে আমার জিন্দিগির এমন একটা মুহূর্তে এমন একটা বছর আমি প্রত্যেক তিনটা জায়গা থেকে তাপসিপড় এবং দুইটা ফেকার কিতাব পড়তেছি অন্যান্য আর কিতাব আদি পড়তেছি তো পাঁচটার কথাই বলি কোরআন তিনটা জায়গা থেকে তাফসিপড়তেছি এরপরে দুইটা ফেকার কিতাব পড়তেছি সেখানে প্রত্যেক কিছু না কিছু আমার জীবনের কাটবে যে এক বছরেই আমার কানে পচবে তাপসিটা ফেকার অনেক মাসাইলে আমার কানে পচবে এইভাবে একটা বছর হয়তো জিন্দিগি তার কখনই হবে তোমাদের কি মনে হয় কখনো হবে আর যে তুমি শুধু বসে থাকবা বসে থাকবে প্রত্যেক দিন তিন ঘন্টা দেবে সময়টা দিতেছ এই চিন্তাটা যদি মাথায় থাকে তুমি বলো ক্লাস গুলোর মধ্যে বসে থাকতে যে কষ্ট হয় কষ্টটা থাকবে আর মানে একটা বছর পুরাটা কানবে এক বছরে পুরাকিপড়া হবে শুধু তর্জমা তাফসিপড়া হবে এক বছরে পুরা করেন তাহলে এখন এটা এটার মধ্যে তুমি অনেক নিয়ত বসে বসে বানাইতে পারো একটা হতে হলো যে আল্লাহ কালাম তাপসির শুনবো হাদিস মাসায় এক মাদ্রাসে ভর্তি হয়েছে মোহান সাবুজির চান আমরা মাদ্রাসায় সময়গুলো দেই নিয়ম নিয়মগুলো পালন করি মোজাম সাহের নিয়মটা পালন করতেছি যে উস্তাদাও চান মনোযোগ সহকারে শুনিদের খুশি হয়ে তালবে আরেকজনের উপরে আছে সে যদি না থাকতো আমি একা থাকলে ওস্তাদে আমাকে এইভাবে পড়াতে না প্রত্যেকটা তালবেলমের উপরে আমার যেমন অ্যাসান আছে আমারও তার উপরে অহসান আছে আমি মাদ্রাসায় হাজির আছি যেন আমি সে তারা সবাই একসাথে একজন চালবে কি করে পড়াবে মনে করবে যে ও করে সারাইকে পড়ানো যাবে হ্যাঁ যা বলবো তাই তো ঠিক এরকমের যদি অনেক তাহা তোদের নিয়ে বানিয়ে নিতে পারো আশা করা যায় ইনশাআল্লাহ নেকিটা দেবে আল্লাহ তাআলা অবশ্যই দেন আল্লাহ لا ينظر الى سواريكم ولا الى اجسادكم ولا الى ولا ينظر الى قلوبكم ونياتكم আল্লাহ الله الرحمن الرحيم واذا قيل لا تفسدوا মুসলমানদের সাথে আচরণ শব্দ দিয়ে যেটাকে আল্লাহ তোরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করোনা ইমানি করে এবং ইমান থেকে অন্যদেরকে বাধা দিয়ে তা আমরা যে পথ এবং মতের উপর আছি সেটা কোনো অবস্থাতে বিশৃঙ্খলা না আমরা যে পথের উপর আছি সেটা কোনো অবস্থাতে বিশৃঙ্খলা না তো তাদের কথাটা কি ভাবে তারা বলতেছে তারাই হল বিশৃঙ্খলাকারী হুম আবার হোম দ্বিতীয় এক প্রথম হলো ইন্না বলে রবিনের কথা তো এমনি বললো হোম করবে না তাদের দিলের মধ্যে এই আমি দুজনে নাকি আমি আছে। কিন্তু কথাটা তাকিদের সাথে বললে তাদের দিলে ভালো করে প্রভাব ফেলবে প্রকৃত পক্ষে তারাই হলো কিন্তু তারা যে উপলব্ধি করতে পারে না এটা আল্লাহ করতেছে ইসলাম আর এই উপলব্ধি যে তাদের নাই এটা বাস্তব আল্লাহ তালা বলতেছেন যে এই উপলব্ধিটাও তাদের নাই তারা যেটা করতেছে যেটা ফাঁসা সেটা ইসলাম না সরুল তখন তারা বলে আনু মিনু কামা আমা আমরা কি ইমান আনব যেভাবে এসব নির্বোধ লোকগুলো গুলো ইমান এনেছে আমরা কি ইমান আনবো যেভাবে তারাই হল নির্বোধ প্রকৃতপক্ষে তারাই নির্বোধন কিন্তু তারা এটা জানে না যে পেশ ছিল এটাকে ফেলে দেওয়া হয়েছে কঠিন হওয়ার কারণে হওয়ার কারণে এরপর ইয়াকে হজব করে দেওয়া হয়েছে মিলিত হয়েছে ওয়া এর সঙ্গে ইয়াটাকে ফেলে দেওয়ার পরে এবার একটু কথা রয়ে গেছে যেটা মুসান থেকে এখানে ছুটে গেছে সেটা হলো হুম্মা তুমাত এটা একটু নিতে পারো রক্ষা করার জন্য অর্থটা কি যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ইমান এনেছি হরফেজর মাহুদ আর ইলা এর তালুকটা ভিন্ন একটা হোম যখন তারা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় যখন তারা মোমিনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় যাও ইলা সায় এবং তাদের কাছে আমরা তো তাদের সাথে তামাশা করছি মাত্র আমরা তো তাদের সাথে তামাশা করছি মাত্র ইনহীন আল্লাহ তাদের উত্তরে বলতেছেন আল্লাহ বিহিম আল্লাহ আল্লাহ আল্লাহ তাদের সাথে মানব বলতেছেন আল্লাহ তাদের সাথে তামাশা করছেন এটার অর্থ হলো তাদের তামাশার শাস্তি প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দেবেন ইউজা জিহিম এটা বলে উত্তর দিলেন প্রশ্নটা হলো কিভাবে হাজি দ্বারা উদ্দেশ্য হলো জাজায়ে ইস্তেহা ইস্তেহা এর বদলা দেবেন তো জাজায়ে ইস্তেহাটাকে এসতেহার শব্দ দিয়ে তাবির করা হয়েছে এটাকে বলা হলো। মানে একটা কথার উত্তরে ঠিক একটা কোন একটা শব্দ দিয়ে না। যেমন কর্ণকের মেয়ে নজির আসছে যারা তোমাদের উপরে সীমালংঘন করে আলে তোমরা তার উপরে সীমাল করোমা আলি কুম এই কমানে আলৈকুম এখানে তো সীমাল করা এটা তো সীমাল তারপরও একটা শব্দের উত্তরে ওই শব্দ দিয়েই জবটা দেওয়া হলো সুর আতন এক সেই হিসাবে উত্তরটা দেওয়া এটা কি বলে হাকি মানার সঙ্গে এবং তিনি তাদেরকে ঢিল দিচ্ছেন হুম তিনি আল্লাহ আল্লাই তাদের সঙ্গে তামাশা করছেন এবং হুম ইউম হিল তাদেরকে ঢিল দিচ্ছেন তারা তাদের অবাধ্যতায় ঘুর তিনি তাদেরকে ঢিল দিচ্ছেন তারা তাদের অবাধ্যতায় ঘুর পাক খাচ্ছে তিয়া নিহিম এর মা না হলো অবাধ্যতা সীমা লঙ্ঘন তাচা হুসিহিম আল হাদ মাহুন তারা অস্থির হয়ে ইয়ামাহুন এটা হাল ইয়ামুদ্দুম এই হুম এর জমিরের থেকে আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছেন আর ঢিল দিচ্ছেন যে অবস্থাটা কি তাদের তারা তাদের অবাধ্যতার মধ্যে তারা গ্রহণ করেছে হাতিকে অর্থ না এখানে হৃদায়তের বদলায় হি গ্রহণ করেছে হেদায়তের বদলায় এর অর্থটা কি যে ভাবে আল্লাহ তারা তারা গুমরাহিটা গ্রহণ করছে হেদায়তার উদ্দেশ্য হল ফিত্রি হিদায়ত্রি হিদায়তের উপর আল্লাহ তারা সব মানুষকে সৃষ্টি সেই ফিত্রি হৃদায়ত হক কবুল করার যোগ্যতা ব্যবসাই লাভজনক হয় ব্যবসাতে ব্যবসায়ী লাভজনক হয় তাদের এই তেজারত এটাকে তেজারত দিয়ে তা করলেন তাদের কাছে ছিল হেদায় তারা ফেলে দিয়ে তারা বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা পৌঁছেছে ওই জাহান নামে যে জাহান নাম তাদের উপর প্রজলিত থাকবে অনন্তকাল অমাকা নুম এবং তারা সঠিক পথও পায়নি অমাকা নুম তারা যে তেজারতটা করলো এই তেজারতের কাজে তারা সঠিক পথ কোনটাকে রাখতে হবে কোনটা তারা বুঝতে পারেনি আগের আগের আয়াতের ফায় আগে ধরে নিনানের কথা বলা হয়েছে মোদিনার মধ্যে মুনাফেক যারা ছিল এরা ছিল আকসার ইহুদ ছিল ওরা এই কথাটা বলতো না কিন্তু শুধু এতটুকু ইমান তারা তারা বুঝাইতেছে যে মুসলমানদের কাছে যখন এটা বলতেছে মুসলমানদেরকে এটা বুঝাইতেছে তোমরা যেমন মুসলমান আমরা ঠিক মুসলমান আমান্না বিল্লাহি অবিল ইয় আহ ই শব্দ বলতেছে কিন্তু তারা বুঝাইতেছে হলো তোমাদের মতোই আমরা ইমান তো কিন্তু আসলে শুধু এতটুকুর দ্বারা মুসলমানদের মতো মুসলমান তো হওয়া যাবে না এই জন্যই আল্লাহ তারা পরে বলতে তারা মোমেন না মানে হওয়াটা তারা এমন মোমেন্ট তারা না হ্যাঁ তারা আল্লাহর উপর ইমান রাখেমে আসরে ইমান রাখে কিন্তু রসুল সাল আলিয়া সাল্লাম দুনিয়ায় এসে যাওয়ার পরে শুধু আল্লাহ এবং ইয়ামে আখরে ইমান তাদের মত করে রাখলেও সেটা মোমেন হবে না এখানে দেখো তারা আল্লাহকে ধোকা দেয় নাই তারাও এটা মনে করতো না যে আমরা আল্লাহকে ধোকা দেবো তারাও এটা মনে করতো না যে আমরা আল্লাহকে ধোকা দিতে পারবো কিন্তু মোমেনদের সাথে ধোকাবাজি করা রসুল সাল্লাহ আলীহাসের সঙ্গে ধোকাবাজি করা এটা যেন এক প্রকার আল্লাহ করা এটা থেকে যেটা বোঝা গেল যে যারা আল্লাহ প্রিয় বান্ধা হয় তাদের সাথে আচরণ করা মানে আল্লাহটা করা হলো আল্লাহ মানে যেহেতু তাদের সঙ্গে আচরণটা করা হইতেছে কারণ তারা আল্লাহ হিজবের অন্তর্ভুক্ত রসুল সালাহ আলীহ্লাম আল্লাহ রসুল এই কারণে যে তাদের সাথেই আচরণটা আচরণটা ব্যক্তি হিসেবে রসুলের সাথে তাদের এই দুশ্মনীটা না তাই না রসুল রসুল হিসাবে মোমেনরা মোমেন আল্লা উপরে ইমান আনছে এই কারণে তাদের সাথে ধোকাবাজিটা অতএব এটা যেন আল্লাহর সঙ্গেই ধোকাবাজি এরপরে দেখো তাদের ব্যাপারে বললেন লাহুম আদাবুন আলিমানের কথাটা পরিষ্কার যে রসুল সাল আলিয়া সাল্লামের কে তাকজিব করা এটা এত বড় অপরাধ যে এটার কারণে আদাব আলিম আসতেই পারে ঠিকই আছে এটা কিন্তু আরেকটা খেলা যেটা আমরা পড়ে থাকি হাফসিল বিমা বিয়াক জীবন কারণ তারা মিথ্যা বলে আদাবে আলিম এটার মোকাবেলায় বলতেছে তারা মিথ্যা বলে এই কত অপরাধ আছে না আলিমের মোকাবেলা আনতেছে এটা তারা কিসব কাজীব এটার জগন্নাতা বোঝানো হল যে দিন শরীয়তে ইসলামে এমন জিনিস যে এটা অনেক বড় জঘন্য এটার মোকাবেলা মাসতে আলিমাস আর এই জঘন্যতা অন্য জায়গায় থেকে বেঁচে থাকা এবং মিথ্যা বলা থেকে দূরে থাকা এত বড় খারাপ একটা জিনিস আর এটা যে বাস্তবিক খারাপ আরবদের মধ্যে অনেক গুণ নষ্ট হয়ে গেছিল কিন্তু কিছু কিছু বুধ তখনও ছিল জাহিলি জামানায় তার মধ্যে এটা একটা ছিল আরবদের মধ্যে মিথ্যা বলার কাছে হিরাকলের কাছে রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইছে তখন সে এই হুজরসাল আলীহাস্লাম এরপরে যাচাই করার জন্য ওই এলাকাতে কোন আরবের কোন বণিক কাফেলা আছে কিনা এটা খবর নিছে পরে পাইছে তোমরা ইনশাল্লাহ পড়বা সেখানে আসছে যে আবু সুফিয়ান ওনাকে সামনে বসাইছে অন্যদের একটু পিছনে বসাইছে আবু সুফিয়ানকে বলছে যে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো সত্য সত্য উত্তর দিবেন ব্যাপারে সহিপরে তার মধ্যে একটা কথা ছিল এটা যে আপনার এই যে নতুন যিনি নবী দাবি করছেন তার সাথে আপনাদের কোনো যুদ্ধ হয়েছে কিনা বলছে হা যুদ্ধ হয়েছে যুদ্ধের খবর কি বলছে কখনো আমরা তার উপর জয়লাভ করছি কখনো তিনি আমাদের তবে এখন তার মাঝে আর আমাদের মাঝে একটা চুক্তি এরপরে তিনি বলেন যে আমি যদি বলি তাহলে আমার সঙ্গীরা মক্কা গিয়ে আমার ব্যাপারে বলবে যে আমাদের সাড়ে তো মিথ্যা বলে এই ভয়ে আমি কোনো মিথ্যা ঢুকাইতে পারতেছিলাম না তো শুধু এতটুকু কথা বলছে বলছি আমি যে তার সাথে তো আমাদের একটা চুক্তি হয়েছে তবে পরে কি হয় এটা বলা যায় না চুক্তিটা তিনি কি করেন না আমাদের সর্দার তো মিথ্যা বলে তাহলে আমি কিছু একটা বলতাম মিথ্যা বলা এটা তাদের কাছেও কতটা খারাপ ছিল আর এটা আমাদের কাছে কি হয়ে গেছে আমাদের সারেরা সত্য কথা বললে পুরো খুবটা অবাক হই আমরা যে সার ই সত্য কথা বলে এরপরে এবার নিজেদের পরিষ্কার একটা যদি ধরা পড়ে গেছে সে বলে ফেলতে পারে যে ভুল হয়ে গেছে না পরিষ্কার ব্যাপারে আসছে যে এক লোককে উনি একটা অন্যায় কাজ করতে দেখে তারপরে উনি ধরছে পরে উনি আল্লাহ কসম খেয়ে বলতেছে যে আমি এই কাজটা করি না আল্লাহ ফাসাদ করো না দেখো মুনাফেকরা কোন কাজ মুনাফেকদের কোন কাজটাকে আল্লাহ ফাঁসাদের কথা বলতেছে ফাসাদের একটা মানা হলো যেটাকে আমভাবে আমরা ফাসাদ বলে মনে করি হত্যা করা চুরি করা ডাকাতি করা এগুলোকে ফাসাদ মনে তাই না আর একটা ফাসাদ হইলো যে এই কাজগুলো না ফাসাদ হলো যেটা বাস্তবে যেটা হক যেটা সত্য এটার বিরোধিতা করা বাস্তবে যেটা হক সেটার বিরোধিতা করা এখন বাস্তবে যেটা হক সেটার বিরোধিতা করা এটা দেখতে রকমের না হলো এটাই হলো প্রকৃতপক্ষে ফাসাদ এটাই প্রকৃতপক্ষে তো মুনাফেকরা যেটা করতে সেটা হলো দ্বিতীয় কিসে ফাঁসাদটা করতে। মুসলমান ইমার আনতেছে আগে তারা মূর্তি পূজা করতো মদিনার অবস্থায় আগে তারা মূর্তি পূজা করত। অন্যায় কাজ যা এসে এসে মতো আর মুনাফিকরা করতেছে নাকি মুনাফিকরা এদের কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না তারা মুসলমানদেরকে ইমান থেকে রুখতেছে নিজেরা কুখুরি করতেছে মক্কার কাপের দের কাহ মুসলমানদের কাছে আসার জন্য হামলা করার জন্য মোনাফেকদের যে এই কাজটা এই কাজটা এটা জাহিরি নজরে ফেতনা ফাসাদ না কিন্তু এই কাজটা যেহেতু বাস্তব যেটা হক সেটার খেলাফ এই জন্য এটাকে রব্বলামি ফাঁসাদ বলতেছি এর থেকে কি জিনিসটা বোঝা যায় বোঝা যায় হলো যে ফাসাদ শুধু এটা না যে একজনে হত্যা করতেছে চুরি করতেছে টাকা থেকে শুধু এটাই ফাঁসাদ না বরং ফাসাদ এটাও যে একটা জিনিস বাস্তবে যেটা হক হক একেবারে আমরে এটার বিরোধিতা করা বিরোধিতা করা এটা প্রকৃত এই কথাটা বলছ মক্কার কাফেররা তুমি বলো একদম ওদের নজরে যদি আমরা দেখি মক্কার কাফেরদের অবস্থাটা কি ছিল ওদের মধ্যে অনেক চুরি ডাকাতি ইত্যাদি ছিল কিন্তু ইসলাম আসার পরে তাদের মধ্যে যেটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে ইসলাম আসার পর বিভেদ সৃষ্টি হয়ে গেছে করলে এই ফাসাদ তন্ত ছিল না ইসলাম আসার আগে দিয়ে তাই না হুজুর সাল চলে গেছেন তো তাদের নজরে তারা কিভাবে চিন্তা করতেছে যে মোহাম্মদ নতুন এক ধর্ম এনে আমাদের মধ্যে কি বিভেদটা সৃষ্টি হয়ে আমাদের ছেলের আগে আমাদের কত ভাগ্য ছিল এখন ছেলেরা তলোয়ার নিয়ে আবু জাহে ফাসাদ দফা করার জন্য তলোয়ার নিয়ে আসতেছে বদলে তাই না এটাতে কি বুঝা যায় বুঝা যায় যে ফাসাদ হলো হকের এনকার বাস্তবে যেটাকে যার ইচ্ছা সে জিনা করবে যার ইচ্ছা সে চুরি ডাকাতি করবে যার ইচ্ছা আরো জনের বউ নিয়ে চলে যাবে কোনো রকমের গেঞ্জাম নাই আরেকজনে এই রকমের ফাঁসাদ বন্ধ করার জন্য সে তলোয়ার নিয়ে আসতেছে এই লোকের কাজটা দেখতে যদিও মনে হবে যে এই লোকে তো তালোয়ার নিয়ে অনেক মানুষকে মেরে ফেলতেছে বাড়ি ঘর দালান ভেঙে ফেলতেছে আসলে একটাই হলো রবীন্দ্রের নজরে এসদা আর এই লোকে যে প্রিয় সে কোনো ইচ্ছু করে না সেই গুনা গুলো সরাই দিতে আমি একটাই হলো বাস্তবে ফেসা দেখো মুনাফেকরা নিজেদের ব্যাপারে বলতেছে ইনামা নাহসলে আরে আমরা তো হলাম শান্তি প্রতিষ্ঠা ফাঁসা তো করতেছে মুসলমানরা আমরা তো সেটা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি ইনামা নাহসলে আর আল্লাহ কি বলতেছে না এরই হলো মানে এদের কল্পনায় আসে না যে আমরা যে এটার বিরোধিতা করতেছি আমাদের ফাঁসা এটা রব আলম স্বীকার করতেছে না বলা কি এরপরে তাদেরকে যখন বলা হইতেছে যে মুসলমান যেভাবে ইমান আনছে ওটা তাদের মত করে ইমান আনো এখান থেকে দেখো আর একটা ফাইদা যেটা মুনাফেকদের সাহাবিদের ইমানকে অর্থাৎ ক্যামত সব মানুষের ইমান ওটাই মানাতে পার হবে যেটা সাহাবিদের ইমানের সঙ্গে মিল হবে সাহাবিদের ইমানের সঙ্গে মিল হবে এর অর্থটা কি মানে সাহাবায়িক যেইভাবে ইমান আনছেন। সাহাবিদের ইমানের মধ্যে মৌমান বিহি মান বিহি যত কিছু ছিল কিছু যদি কোন একটা জামাতের ইমান দেখা যায় যে সাহাবিদের ইমানের সঙ্গে পুরোপুরি মিলের একটা জায়গাতে হলো যে সাহাবিদের ইমান একটা হুকুমের ব্যাপারে রহমুল্লাহ আলমের একটা হুকুমের ব্যাপারে সাহাবিদের ইমানটা যেই স্তরের কোন একটা সব উন্মতের জন্য এক কথা দ্বিতীয় কথা হলো ইমানের দিক দিয়ে যখন সাহাবি মেয়ার আমলের দিক দিয়ে অবশ্যই মেয়ার হবে কেউ মেয়াইয়ার হবে এর অর্থটা হলো সাহাবিরা যত আমল করছেন সব আমল গুলো উন্মতের জন্য মেয়াদ সাহাবাহতো কি সিফাত ছিল সাহাবিদের মধ্যে সাহাবিদের মধ্যে যতগুলো সিফাত ছিল সবগুলো সিফাত উম্মতের কোন একটা জামাতের মধ্যে ঠিক যদি ওইভাবে থাকে যে যেভাবে সাহাবিদের মধ্যে ছিল তাহলে ওই জামাতটা হবে সাহাবিদের জামা। এদের দ্বারা যেমন ওই আল্লাহ দেখো কেমন এই ব্যক্তিগুলো তো ওই ব্যক্তিরাই যারা কিছুদিন আগে নিজেরাই মারামারি কাটাকাটি করতো জিনা করতো চুনি করতো ডাকাতি তাই না ব্যক্তি হিসেবে কিছু নেই আসলে ইসলাম কোরআনে কারিম তো কোরআনে করিমটাই হলো জিনিস এটা ওই যেমন চোদ্দশো বছর আগে কিছু মানুষ পালন করছে বা ওদের দ্বারা অল্প সময় সারা দুনিয়ার মধ্যে ইসলাম চমকে ব্যক্তিটা মেনে হলো ইসলামটা সেই ইসলামটা চোদ্দশ বছর পরে সে পুরান হয়ে গেছে পাওয়ার লেস হয়ে গেছে না সেই ইসলামটাই যদি সাহাবাই আকরাম যেভাবে ধরছিলেন ঠিক ওইভাবে ধরে তাহলে সাহাবাই আকরাম যেমন অল্প সময় দুনিয়ার ওই সময় সুপার পাওয়ার যেগুলো ছিল সবগুলোকে একদম শেষ করে ফেলছে এখনো যদি ওইভাবে ধরে ওই কারণ ওই যে কথাটা বললাম যে সাহাবিদের ব্যক্তি হিসাবে কোন বিশেষত্ব ছিল না বিশেষত্ব ছিল যে ওনারা কোন ইমান যেমন ইমানের দিকে থেকে সাহাবাহরাম ম্যায়াল আমার দিক দিয়ে সাহাবাহ মেয়াল অন্য যে কোনো জামাত সেটা সাহাবিদের জামাতের মতো হবে এবং সাহাবিদের দ্বারা আল্লাহ তারা যেই কাজ দিচ্ছে সেই কাজটা আল্লাহ তাদের অন্য জামাত দ্বারা নেবে যখন সাহাবিদের মধ্যে সিপাতগুলো যেইভাবে ছিল ওইভাবে থাকবে আর যদি না থাকে তাহলে কক্ষণই হবে না একদম কক্ষণই হবে না অসম্ভব ব্যাপারে। যদি হয় তাহলে এটা যেন রবাহ আলমিনকে সাফি কারার দেওয়াল আজিমান দেওয়াল আজিমান কখনই হবে না দেখ এখানে কি বলল ইমানে সাহাবা এটাকে মেয়ার বানানো হয়েছে সব মুসলমানদের ইমানের জন্য কেমন সব মানুষের ইমানের জন্য তো তাদেরকে যখন বলা হইতো তোমরা ইমান আনো তখন তারা কি বলতো আরে সুফাহ আমরা ইমান আনবো সাহাবি যারা যারা ইসলাম গ্রহণ করছে এটাকে এটার কারণে তাদেরকে সুফাহা বলতেছে কিন্তু তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের মধ্যে আগের অবস্থায় রয়ে গেছে তাদেরকেও কি তারা সুফাহা বলতো যারা নিজেদের করছে। এর অর্থটা কি তারা আগে পুরা মদিনা সবাই একটা দিনের উপরে ছিল মূর্তি পূজা সেটা করতো এখন আগের অবস্থা থেকে তারা নতুন একটা অবস্থা এসে গেছে তাদেরকে সুফা হওয়া তাই না এরপরে আল্লাহালা বলতেছে কিনা এরাই সুফাহা দেখো ক্যামত পর্যন্ত এই জাতীয় আয়াতগুলো ক্যামতা থাকবে এখানে তো এটা যে শুধু তারিখ বাতানো হয়েছে কি যে বুঝানোর যেমন যারা সত্যিকারে অকালা তাদেরকে বলতো সুফাহা আর নিজেদের ব্যাপারে বলতে হলো কালা ক্যামত পর্যন্ত ওই মুনাফেকদের মতো যারা এরা বাস্তবে এমনি হবে যারা বাস্তবে অকালা তাদেরকে বলবে সুফাহা নির্ভর কিচ্ছু বুঝে না আর আমরা হইল বুদ্ধিজীবী খাস না কেমন পন্দে থাকবে মুনাফিক মানে বাস্তবে যে মুনাফেক যেটা পায় এতে পারে মারানা থাকবে কিন্তু মুনাফেক কে মুনাফেক এটা চিনার উপায় যেহেতু রসুল সাল আলী আসসালামের পক্ষ থেকে আল্লাহ দেখো মুক্তি শফির দিয়ে আমি তোমাদের শুনে এখানে এই আয়তের তাফসিরে তিনি যেটা বলতেছেন দেখে এখানে আলোচনাটা হলো ফরফা আহদ নবী সলিল্লাকে সব মখসা মৌজ হয় সহি মুনাফিক নচাননাস মুনাফিকারেতা কল তে আপনার রসুল সলিল্লি বদরিয়ায় বতলা দিয়ে খুলা শখস দিলসমানই মুনাফিক এটা একটা তরীা দ্বিতীয় হলো দূসরে কিদ এসলাম খিলাম মখালফত কা সাবিত হতে হলো দ্বিতীয়টাকে का कोई মখালফত কা और ও हो जाए বিরোধিতা হবে কারণ ইসলাম হুকুম ইসলাম ইমান এটা তাজা জিকে কবুল করে না করে কবন করেন কবল করে এই কথাটা বুঝো না এটাকে তাজা কবুল করে যদি একজনে বলে যে আমি তো পুরোটা মানি একটা মানি নাই তো দেখো তো এই যে দুইটা তরিকা হলো কাউকে মুনাফেক জানার বুঝার তো বলতেছে যে আহরত আলী আসালাম কি ওফাত চান পহি সূরত বাকি না মর দুসি সূরত আবজুদ সূরত মুনাফিক হকি করতে জি শখসকে কি ও ফেল সে কচর আকায়েদ কি তহরী সাবিত হ্যাঁ কথা বলো খেয়াল করো ইয়া তাহরিফ অথবা ইসলামের কত একটা বিধান মুসাল্লাম চোদ্দশো বছর ধরে ইসলামের পর একটা বিধানকে এক ভাবে সবাই বুঝে আসতেছে এটাকে একজনে অন্য ভাবে বুঝাইতেছে তাহরিফ তাহরিফ হলে এটা অর্থটা অন্য ভাবে یا ثابت وہ তো জি کا কি ও ফেদে এসলামী ফদিফত সাবিত হোজ মো আপনার ান আসলাম মুনাফিক সমঝা যায়সে মুনাফিকা নাম কুরানি আস্তা মে মহদ হাতে কোন কোন একটা বিধানো یہ تو اسپشٹ ہے یہ جی کر دیا اس کا حکم سب کو پار جیسا ہو گیا الگ کوئی حکم اس کا نہیں ہے اسی لیے علماء امت نے فرمایا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بعد منافقین کا قضیہ ختم ہو گیا اب جو এই এলহাদ এলহাদের উপরে মানে এই আয়াতটাকে কেন্দ্র করে আল্লামাম কাশ্মীর কাশ্মীর কাশ্মীরের রেমুল্লাহ লিখছেন আরবি এটা উর্দুটা পাওয়া যায় কিতাবটা এমন যেটা প্রত্যেকের পড়া একদম ফরজে আইন বিশেষ করে আমাদের আহলেমের জন্য পড়াটা ফরজে আইন একেবারে এটা উর্দুটা তো মার্কেটে আর যাদের উর্দু হুদ হুদ থেকে প্রকাশ করতেছে আরো এক লাইব্রেরি থেকে বের হয়েছেঘন্য যে এটা ওই কিতাবটা পড়লে তুমি হয়রান হয়ে যাবে একেবারে